আব্দুল্লাহ মুজ্বানী রজিয়্লাহ তালাহুতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বেদুইনরা মাগরিবের সালাতের নামের ব্যাপারে তোমাদের উপর যেন প্রভাব বিস্তার না করে রাবি আব্দুল্লাহ মুজ্বানী রজিয়াল্লাহ তালাহ বলেন বেদুইনরা মাগরীবকে ঈশা বলে থাকে